Allah, Allah, Allah, Allah, Allah Shalom, my dear, I am the priest of Surah Al-Araf. There was a number of verse number 42 of Surah Al-Araf. Ayah number 42 of Surah Al-Araf. Allah Ta'ala এখানে তিন গ্রুপ লোকের কথা বলতেছেন থ্রি গ্রুপ অফ পিপল দলের কি অবস্থা হবে হাসরের ময়দানের পরে সেই পরিস্থিতি আমিল যারা সত্যিকার ভাবে ইমানে এনেছে নেক আমল করাতে অব্যাহত থেকেছে আর আমি তো কোন কাজ কিনা যে কাজ করতে এত কষ্ট হয় এমন কোন কষ্টের দায়িত্ব আল্লাহ তালা আমাদের উপরে চাপিয়ে দেন নাই আমরা যারা আমলে দুর্বল আছি আমরা মনে করি যে এত নেক আমল করা কত কঠিন যে কাজটা কারণ আমরা আসলে একটু হিম্মত করিনি আমরা চেষ্টা আমরা আমাদের দুর্বলতা জন্য যে একটু খেয়াল করা তা করিনি যার ফলে ভালো নেক আমল করাটা আমাদের জন্য মনে হয় যেন দুঃসাহ হয়ে গেছে অনেক কঠিন হয়ে গেছে তো আল্লাহ তালা সেই কথা বুঝাতে যাচ্ছেন যে দেখো নেক আমল করার জন্য বলেছি ভালো ইমান আনতে বলেছি আল্লা কিছুই বলেননি তাহলে সাহ্যের ভিতরে আছে সাহের ভিতরে থাকলে কেন এখনো পারছি না কাজটা কঠিন না আমাদের নফসের দুর্বলতা কোনটা হ্যাঁ এই কথা একমত না হয়ে উপায় আছে জান্নাতে যা করা কঠিন নয় কিন্তু আল্লাহ দুর্বলতার কবে উঠাবেন এটা নিয়ে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে কাজেই যারা ইমান এবং নেক আমল করে আসে হুমফি হা খা উলায় কে ফাগুলনা এরাই হবে জান্নাতের সাথী তারাই জান্নাতে জায়গা পেয়ে যাবে হুমফি হা খালিদু সেখানে তারা চিরদিন থাকবে ফি আমি তাদের অন্তর থেকে ছিনিয়ে নিয়েছি অন্তর থেকে একদম টেনে বের করে ফেলেছি রেল হিংসা বিদ্বেষ পারস্পরিক কম্পিটিশনের মনোভাব কম্পিটিশন এগুলো কিচ্ছু রাখবো না জাননাতে তারা যাবে দিলকে একদম সাফ করে ফেলবিনহার তাদের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে আল্লাহ তালা জান্নাতি লোকদের দিল থেকে হিংসা বিদ্বেষ প্রতিযোগিতার মেন্টালিটি দূর করে ফেলবেন। জান্নাতে গেলে কাউকে যদি দেখা যায় তার থেকে টপ ক্লাস জান্নাতে এসেছে চলে গেছে এটা তার মনে কোনো হিংসা বিদ্বেষের সৃষ্টি করবে না আরে বাবা কোথায় গিয়েছে দেখো তো কত উপরে আমি কত নিচে পড়ে থাকলাম জাননাতে এরকম কোন মনোভাব থাকবে থাকবে না এবং হিংসা বিদ্বেষ কিছু থাকবে না শহীদ বোখারি হাদিস এসেছে ইদা হুল মিনুনা মিনান্নার হবে সু আল্লাহ কান্তরা জান্নকে যখন জান্নার থেকে বের করে আনা হবে যাহার নাম থেকে বের করে আনা হবে অথবা যাহার নামে দেওয়া হবে না সেখান থেকে তারা মুক্তি পেয়ে যাচ্ছে এখন কষ্ট দিয়েছি মাঝে মধ্যে দেইনি দিয়ে ফেলেছি আমরা আল্লাহ নসিফ করলে আমরা জাননাতে চলে যাচ্ছি কিন্তু আমাদের ভিতরে একজনে একজনকে কষ্ট দিয়েছিলাম ওই কথা একটু মনে আসে এখন। আল্লাহ তালা কি করবেন ওই জানলা পোল বা আমাকে মাফ করে দাও এই কথাবার্তা বলে ওইখানে আল্লাহ এটা ক্লিয়ার করে ফেলবেন কিছু বাকি থাকবে না এখন তো জান্নাতে আসছ কিন্তু আমাকে এত কষ্ট দিলা কেন এগুলো বলার ব্যবস্থা থাকবে না তার আগেই শেষ করে দিবেন আল্লাহ এরকম এমন ভাবে আল্লা তালা সাফ করে দেবেন কিভাবে দেখেন একটি হাদিসে এসেছে যে জান্লা ঢুকবেন তাদের দুইজনকে ঢুকতে দেখে আল্লাহ মুসি হাসবেন কারণ এই দুজনের একজন আরেকজনের দুশ্মন ছিল একজন আল্লাহর দিনের দুশ্মন ছিল এই কারণে এই আল্লাহ নেক বান্দার জান্নাত বান্দার সঙ্গে অনেক দুশ্মনই করেছে এবং শেষ পর্যায়ে সে ছিল বাতিল পক্ষে এই ছিল হকের পক্ষে যে দুশ্মনী করেছে সে আল্লাহর দিনের দুঃখের পক্ষে চলে গিয়েছে আর আরেকজন আল্লাহ যার দুশ্মনির শিকার হয়েছে সে আল্লাহ তালার দিনের পক্ষ অবলম্বন করেছে এবং তাদের মধ্যে লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে যে আল্লাহর দিনের দুশ্মন ছিল সে এই আল্লাহর দিনের পক্ষে লোকটাকে হত্যা করেছে লড়াইয়ের ময়দানে হত্যা করে ফেলেছে এখন যাকে হত্যা করেছে সে কি হয়ে গেছে শহীদ হয়ে এই কোথায় গেল জাননাতে চলে গেছে সে তো কথা যাবে এখন যে তাকে হত্যা করেছে সেও জাননাতে যাচ্ছে কেমনি যাচ্ছে এটা কেমন কথা সে এক পর্যায়ে তো অবা করেছে এবং আল্লাহ তালার দিনের পক্ষ অবলম্বন করেছে এখন আল্লাহর দিনের জন্য একদিন শহীদ হয়ে গেল এখন এই দুজন একসঙ্গে জানাতে যাচ্ছে তো আল্লাহ দেখে হাসেন কত থাকার কথা এর সঙ্গে এত দুসঙ্গে আসলি আল্লাহলা হাসবে তো কিন্তু এরা দুইজন যখন জাননাতে যাবে তখন আর তার সঙ্গে কোন দুশনী থাকবো না তুই আমার এত কষ্ট দিয়েছিলি এখন তো জানাতে আসলি শেষ পর্যন্ত এটা বলবে না আর দিল থেকে আল্লাহ তালা এগুলো উধাও করে দিবেন এবং জানলাতে আগেই কান্তরা এসেছে কোনো কোনো রেওয়ায়তে কোনো কোনো রেওয়য়েতে সেরাতের কথা ব্রিজটা আছে যেটা পার হয়ে জাহা উপর দিয়ে জানলা দুইজন একসঙ্গে রেখে করায় মাপ মাপ করাইয়া সেখান থেকে ক্লিন করে দিলকে একদম ধুয়ে মুখে মুসে আল্লাহ তালা নিয়ে যাবেন কোন কোনো রেওয়য়েতে আছে যে জান্নাতের সামনে একটা পুকুরের মতো আছে লেক এর মতো আসে ওখানে গোসল টোসল করাইয়ে ক্লিন করে আল্লাহ তালা নিয়ে যাবেন সোতার কথা হলো যে কোন হিংসা বিদ্বেষ কিছুই তাদের মধ্যে থাকবে না এর অর্থ হচ্ছে মাফি তাদের থেকে হিংসা আছে এগুলাকে আমি স্ন্য করে ফেলেছি ছিনিয়ে নিয়ে চলে গেছি কিচ্ছু রাখি নাই একদম ক্লিন সাফ দেল কালবন সালিম নিয়ে তারা জান্নাতে যাবে জান্নাতে ঢুকেই এই নিয়ামত দেখে যত জান্নাতের কথা শুনেছে মোত্তাকিরা দেখে তো আর নাই মনে তো এখন তো মনে করি জান্নাত কত নিয়মের হবে কিন্তু যখন আল্লাহ তালা তো ওফিক দেখব দেখে বলবো সুহান আল্লাহ এত নিয়ামক আমি তো কল্পনাই করতে পারিনি কেমন কল্পনা করব আল্লাহ তাল্লা তো বলেই দিয়েছেন মা আল্লা রাত ওলা উদ নুন সামিয়া ওলা খাতারা আলা কালবে বা জান্নাত এত সুন্দর সুন্দরফুল ইজ জান্নাত যে কোনো চোখ তা কোনোদিন দেখেনি কান কোনো দিন তার এত সুন্দর হতে পারে শুনে শেষ করতে পারেনি কেউ বলতেও পারবে না এবং কোনো মানুষ চিন্তাও করতে পারে না যে কত সুন্দর হতে পারে এত কিছু অ্যামেজিং নিয়ামত এবং যাহার নাম থেকে মুক্তি পাওয়া গিয়েছে সেটা তো আরো বড় মেরামত এইগুলা দেখে জান্নাত ঢুকেই মোত্তাকি মৌমিনদের জান্নাতিদের মুখ থেকে কোন স্লোগানটা বেরিয়ে আসবে আল্লাহ আল্লাহাম যিনি আমাদেরকে হেদায়ত দিয়ে এই পথে নিয়ে এসেছেন এই জান্নাতের দিকে হেদায়ত দিয়েছেন আমরা কখনো হেদায়ত পেতাম না তিনি যদি আমাদেরকে মেহরবানি করে হেদায়ত না দিতেন তাহলে এই যে আল্লাহ তালা দিন ইসলামের নিয়ামত দান করেছেন আমাকে আল্লাহ তালা মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমাদের বলতে হবে কি আলহামদুলিল্লাহ সব অমুসলিম অমুসলিমকে ইসলাম কবুল করে সুফান আজকে দুইজন ইংরেজ পুরুষ এবং একজন ইংরেজ মহিলা শাহাদত কবুল করলেন সুফান তাদেরকে বললাম তোমাদের কিসমত কত ভালো তোমাদেরকে আল্লাহ তালা তোমাদের পরিবার থেকে চুজ করে নিয়ে এসেছেন একজন তার আগে ইসলাম কবুল করেছেন সেই বড় নিয়ে এসেছেন আস্তে আস্তে দাওয়াতি কাজ করতে করতে এবং আমার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আরেকজনের কেউ না ওই দুইজন পুরুষের কেউ না তারা একলাই এসেছেন তো এই যে আল্লাহ তালা তাদেরকে কবুল করান এইটা তো দলে দলে হয় না মাঝে মাঝে এরকম কিছু হয় কিন্তু আমরা যদি এরকম হতাম অমুসলিম হতাম আমরা যে এইভাবে আসতাম কোন গ্যারান্টি ছিল তাহলে এই যে আল্লাহ ইসলামের ভিতরে আসার জন্য আলহামদুলিল্লাহ দুই নম্বর হচ্ছে আমার বিশ্বাস এখানে আমরা যারা আসি আল্লাহ তালা আপনাদেরকে নামাজ কালাম ইসলামের জরুরি বিষয়গুলো জানার মানার আমল করার তফিক দিয়েছেন আল্লাহ তালা কবুল করুন আপনাদের আমাদের অনেক আত্মীয় স্বজন মত না করে যে আল্লাহ আপনাকে এই পর্যায়ে এনেছে এই জন্য আল্লাহ শক্র আদায় করতে হবে না আলহামদুলিল্লাহ যদি আমরা মনে করি যতটুকুন এসেছি এতটুকুন নাজাদ পাওয়ার জন্য যথেষ্ট নয় আমাদেরকে আর অনেক দূর যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে যেখানে নিয়ে গেলে জান্নাত করবেন আল্লাহ তালা আমাদেরকে সেখানে যেন পৌঁছিয়ে দেন মেহরবানি তো জান্নাতিরা এই কথা বলবেন আল্লাহ শুক্র আদায় করবেন এই সুন্দর আয়াতটা ওই তাদের অ্যাডভান্স কথাটাকে আল্লাহ তালা কোরআন আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন এবং এটা চমৎকা এই দোয়াটা মুখস্থ করে ফেলি আমরা এটা সুরা আল আরাফের তেতাল্লিশ নম্বর আয়াতের একটি অংশ This is a very beautiful du'ay we can make. The last half of Surah Al-Arafit, 43, last half. Alhamdulillah, allahzi hadana lihada, wa ma kunna li nahtadiya lawla an hadana Not all half, all half. Puru hafna ayatadukun. One sentence in the matter. Alhamdulillah, allahzi hadana wa ma kunna li nahtadiya lawla an hadana Allah. Ita puri puri mazim আল্লাহর কাছে কৃতজ্ঞতা বেশি করে চোখের পানি ছেড়ে দেই ঢেলে দেয় তাহলে যতটুকু এসেছি বাকি যতটুকুন সামনে বিরাট রাস্তা রয়ে গেছে আল্লাহ আমাদেরকে পার করে দেবেন এই আশায় আল্লাহর হক ওনারা জান্লাতে গিয়েই এই দোয়াটা পড়বেন বা এই শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার আলহামদুলিল্লাহ বলে তারপরে বলবেন নিশ্চয়ই আমাদের কাছে আল্লাহর রসুলগণ হক সহকারে এসেছিলেন প্রত্যেক তাদের উম্মকে হকের দিকে কবুল করাই হচ্ছে বলেছেন এই জান্নাতে আসার জন্য আমল করতে বলেছেন আমরা সারা দিয়েছি আজকে আমাদেরকে আল্লাহ তালা এই কামিয়া বিধান করেছেন অনুদু তুমুল আল্লাবেন আল্লাহ তালা তাদের শুক্রিয়াটা শুনে তাদেরকে আল্লাহ তালা অ্যাপ্রিসিয়েট করবেন আর একটি কথা বলে কি বলবেন তাদেরকে ডেকে বলা হবে আন তিলকুমুল জান্লা এইটাই হচ্ছে তোমাদের ওই জান্নাত যা তোমরা ওয়ারিস সূত্রে অর্জন করেছ বি এখন তুমি আমালুন যা কিছু তোমরা তার বিনিময়ে আল্লাহতলাহ্নাতের কথা ওয়ারিস হিসাবে ব্যবহার করেছেন আলমুখ মেনু না আল্লাহ তালা বলেছেন কি বলেছেন আল্লা তালা বলেন এরা হচ্ছে ওয়ারিস ইনহেরিটার তারা কিসের ওয়ারিস হবে জান্নাতের ওয়ারিস হবে সেখানে তারা চেরদিন থাকবেন কয়েকদিন আগে একটি ইসলামিক প্রোগ্রামে এক ভাই করে বসেন আচ্ছা জান্নাতের মালিক হবে জান্নাতের অধিবাসী হবে এটা তো বুঝে আসে জান্নাতের ওয়ারিস হবে যে আল্লাহতালা বলেন ওয়ারিস সূত্রের মালিক হবে এটা কেনবে বাবা মা মারা গেলে সম্পদের ওয়ারিস হয় তো এইটা এই শব্দ আল্লাহতালা কেন ব্যবহার করলেন কেউ কে সেখানে মারা যাবে আমরা তাদের ওয়ারিস হবো সেখানে তা না এর অর্থ হচ্ছে ওয়ারিস সূত্রের মালিকানাটা একটু মজবুত মালিকানা আপনি অনেক সময় যেটা খরিদ করেন এটাও আপনার খরিদা মালিকা কিন্তু ঢাকা শহরে নিষ্কণ্ঠক জমি বিক্রি হবে পত্রিকা দেখা যায় কিনছেন কিনে দেখেন নিষ্কণ্টক লেখা ছিল কিনে দেখেন ওর আগে দুইজন কিনছে আপনি তিন নম্বর ক্রেতার আর এটা নাম হল নিষ্কণক তো দুনিয়ার মধ্যে এরকম দেখা যায় যে আল্লাহ বলেন ছাড়া মা বাবার মৃত্যুর পরে মা বাবার দখলে যে জমি জমা ছিল মোটামুটি সন্তানটা সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যায় এর মধ্যে আরেকজনে হাত দিতে পারে না আর সহজে তাই না এটা হলো জেনারেল সিচুয়েশন যে এটা একটা নিষ্কন্টক রিয়েলি আপনার দখলে আছে অলমোস্ট রকম জান্নাতটা আপনার জন্য সিকিউর করার ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ শব্দ ব্যবহার করে আবার শেষে আল্লাহ বলে দিলেন তুমুহা বিমা কুন তুমটা আমালুন তোমরা যে আমল করেছিলে তার কারণে তোমরা এই জান্নাত পেয়েছ এই কোরআন এ আয়াতটা যদি একদিকে রাখেন তার মোকাবিলায় একটা হাদিস সামনে যদি আর রাখেন দেখা যায় সংঘর্ষ লেগে গেল হাদিসটা কি সহি এবং হাজি শেষ হচ্ছে ও আল্লাহ খাল মনে রেখো হে উম তোমাদের কারো তোমাদের তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না হে আল্লাহ রসুল আপনাকেও আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না কলা ওয়ালা আনা আমিও না আমার আমল আমাকে জানলাতে নিতে পারবে না ইল্লা যে আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে ফেলেন এবং তার পক্ষ থেকে দান দক্ষিণে দিয়ে আমাকে পার না করে দেন আমার আমল যথেষ্ট হবে না আমাকে জান্লাতে নেওয়ার জন্য। তাহলে এই হাজিজ বলে এক কথা আর কোরআন বলছে বিমা কুন্তুম তা আমালুন তোমরা যে আমল করেছিলে তার কারণে জানলা পেয়ে গেলে তো দুইটার মধ্যে তো টক্কর লেগে গুলো মনে হয় তাই না কন্ট্রাডিকশন মনে হয় আসলে কন্ট্রাডিক নয় কারণ হচ্ছে আপনি আমলের কারণে আপনার আমল আল্লাহ তালা কবুল করে আপনার আপনাকে আল্লাহ তালা অনেক রহমত এক্সট্রা দান করেছেন এরপরে আপনি পার হয়ে যাচ্ছে। যার কোন আমল তামল কিচ্ছু নাই তাকে আল্লাহ রহমান বান্দা মোটামুটি আমল করার চেষ্টা করেছে আল্লাহ তালা বান্দাকে গ্রেস দেন রহমত দিয়ে কথা আছে আমাদের দেশে পরীক্ষা পাশ করতে পাশ করে না সবাই নাম্বার কম পেয়েছে তখন সরকার বোর্ড ডিসিশন নেয় সবাই কম পেয়ে গেছে মারাত্মকভাবে ফেল করবে সবাইকে পাঁচ নম্বর করে দাও তো এইরকম আল্লাহ রে আমাদের কিন্তু ইমান আমল করা লাগবে অনেক এরকম আছে না কেউ কেউ আবার এরকম খুব বলে যে ভাই আমল টামল করে কেমনি জাননাতে যাবেন আল্লাহ তালা রহমত দিয়ে সবাই পার হয়ে যাবে এই কথা শুনে বলে তার আমল করে লাভ কি আল্লাহ রহমতের ভরসা করে বসে থাকি এটা উল্টা হয়ে গেল এই জন্য কোরআন এবং হাদিস অনেক সময় একটা নিয়ে পড়ে দৌড় দিতে হবে না এর আনুষঙ্গিক কাছাকাছি অপজিট কি আছে সবগুলো সামনে রেখে কোরআন হাদিস তখন যে বুঝটা হবে যে আন্ডারস্ট্যান্ডিং হবে জ্ঞান হবে এই জ্ঞানটা দরকার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 তারা দেখতে পাবে তারা অনেক উপরে থাকবেন জাহান নিচে থাকবে গ্লাসের ব্যারিয়ার থাকবে কাচের স্বচ্ছ কাছ দিয়ে দেখা যাবে এবং অনেক দূরে থাকা সত্ত্বেও আল্লাহ তালা দেখার ব্যবস্থা করে দেবেন আল্লাহর কাছে কোনটাই অসম্ভব নয় তখন তাদেরকে দেখে নিজেদের জাহান নামে চলে গেছে রকম পরিচিত জাহ্নাতিরা পরিচিত জাহান্নামীর মুখ দিকে ডেকে ডেকে বলবেনা রবা হে জাহান্নামী আমাদের মাবুদ আল্লাহ আমাদেরকে যে জিনিসের ওয়াদা করেছেন হাক জানলাতে কি আছে কি নিয়ামত আছে সব আমরা বুঝে পেয়ে গেছি তোমাদেরকে আল্লাহ তারা যা ওয়াদা করেছেন শাস্তি কত রকমের দিবেন সেগুলা তোমরা ঠিক মতো বুঝে পেয়েছ কারণ অনেককেই তারা দাওয়া দিয়েছেন আর তারা দাওয়া তো কবুল করেন এদেরকে মারার জন্য চেষ্টা করেছে বা কাউকে মেরেও ফেলেছে তারা তাদের চিন্ত কেউ অপরকে ছিল কেউ বন্ধু বান্ধব ছিল একসময় কিন্তু তখন তাদেরকে আল্লাহ দেখাবেন দেখো ওই যে তোমাকে তোমার সঙ্গে দুঃশনী করেছে দেখো তার এই দুশ্মনের অবস্থা তাকে ডেকে বলবেন তুমি বুঝে পেয়েছ তোমাকে আল্লাহ যেটা দিতে বলেছেন তখন যে বলবে হ্যাঁ ভাই ঠিকই সব বুঝে পেয়েছি বুঝে পেয়েছি এখন অনেক লেইটে বুঝলাম সর্বনাশ হয়ে গেল এখন তখন আজান দিবে একজন মেন সেখানে তাদের মধ্যে কি আজান দিবে আজানের শব্দ এখানে হচ্ছে আল্লাহ আকর আল্লাহ আকর সেখানে আজান হবে আল্লাহের গিয়ে খুব মজা তুমি লানাতের তরিকায় আছ তোমার প্রতি আল্লাহন অভিশা এবং সেদিন তোমাকে আবার বলা হবে যাহার নামে তুমি জ্বলবে আর তুমি চিৎকার করবে আর তোমাকে বলা হবে তোমার প্রতি আল্লাহন তিনি এসেছেন দেখা করতে খালিফা মালিক। তো ওই জমানার আলিমোলামাগন খলিফাদের কাছে আসতেন খলিফারা মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা করেন কিছু ন্যায় বিচার করেন না নিজের লোকদের পক্ষে ফেভার করেন এই সমস্যা কিছু নুসহত করে যেতেন তারা পরোয়া করতেন না তখনকার যেমন আলেম নামারা এই খলিফাদেরকে অন্তত এই কথা বলার হিম্মত ছিল সৎসাহস ছিল সুযোগ ছিল পরিবেশ ছিল তো তিনি বললেন নসিয়াত করলেন কি এ খলিফা যেদিন আজান হবে ওই আজানের কথা মনে রাখেন যেদিন বিরাট আজান দেওয়া হবে কোথায় কি আজান দেওয়া হবে ভাই বলল যে এই আয়াত পড়ে শোনাল যে জালিমদের প্রতি আল্লাহ ল আপনি খলিফায় ক্ষমতার মসনদে বসেছেন আপনি কি জুলুম করেন না ইনসাফ করেন মনে রাখেন যদি আপনি জালিম হন তাহলে আপনার প্রতি আজকের ক্ষমতার মসনদে মানুষ বসে কি করে জুলুম করে না ইনসাফ করে তাদের প্রতি আল্লাহ তালা দিচ্ছেন আরো দেবেন দুনিয়াতে এবং আখেরাতে জানিমদের প্রতি আল্লাহ ল আল্লাহ তালা তাদেরকে এই যে কথাবার্তা হবে মানুষ চিনবে মানুষের একজন চলে চলে একজন জাহান্ন করেছিল সেখানে আল্লাহ তালা তাদেরকে দেখাই দিচ্ছেন তাকে তুমি তাকে দুশ্মনী করেছো সে কোথায় আর তোমার পরিণতি কোথায় হয়েছে এটা মানুষের সঙ্গে হবে আবার যে ইনসান আছে আমাদের সঙ্গে ইবলিসের একজন করে বাহিনী তার সদস্য একজন তার একজন সোলজার আমাদের এক একজনের পেছনে লাগিয়ে দেওয়া আছে কখন থেকে লাগিয়েছে জন্মের পরে যে মায়ের পাঠ থেকে আসি ইবলিসের সৈন্য একজন আমার শরীরকে টাচ করেছে টাচ করে বললো তোমার সঙ্গে আমার কারিনের সম্পর্ক মানে এখন থেকে সে আমার পেছনে কাজ করবে আমার মৃত্যু পর্যন্ত আমাকে কিভাবে জাহান নামে নেওয়া যায় আল্লাহ নিল্লাহমিন এই কাজে সে লিপ্ত আছে আপনারটা আমারটা সবগুলো তারা ব্যস্ত আছে দেওয়া কাজে। টাকা পয়সার মজা গুনার মজা জুলুম করার মজা মানুষকে হত্যা করে মজা পাওয়া এই সমস্ত আছে মোমেন কে তারা এভাবে চেষ্টা করেছে মোমেনের যে কারিন সেও চেষ্টা করেছে তাকে জাহা নামে নেওয়ার জন্য কিন্তু প্রকৃত মোমেন নিকা শয়তান কামিয়াব হয়নি সেদিন আল্লাহ তালা ওই মোমেনের দুষ্ট কোথায় ফেলবেন জাহান নামে ফেলবেন এই কারি হতে পারে অথবা মোমেনের সমবয়স্ক যারা বন্ধু ছিল যারা তাকে ওয়াস দিয়ে খালি উল্টো দিকে যেতে নিতে চেয়েছে সে যায়নি তার ক্লাসমেট ছিল তার বন্ধু ছিল কিন্তু সে তাদেরকে দিনের দিকে আনছে আনতে চেয়েছে এরা আসেনি বরঞ্চ ওরা তাকে ওই দিকে দাওয়া দিয়েছে মানুষও হতে পারে জিনও হতে পারে এইরকম গুলোকে দেখে আল্লাহ দেখাবেন অথবা তোমার যে সমপাঠি ছিল যে তোমাকে উল্টা রাস্তা নিতে তাকে দেখবা দেখো দেখা যায় দেখো তুমি এখন তাকে তখন জান্নাতের জানালা দিয়ে একদম জাহান্নামের অতল তলে দেখতে পাবে দেখবে সেখানে অনেক জাহান নামি জ্বলছে এবং আল্লাহকে বলবে যে আল্লাহ আমার কারিনটাকে দেখাও কে তুর দিন সর্বনাশ আল্লাহর কসম তুই আমাকে যেভাবে ওয়াশ ওশা দিচ্ছিলি অসৎ পরামর্শ দিচ্ছিলি তুই তো আমাকে নিচে নামিয়ে ছাড়তি প্রায় তোর খুব ইচ্ছা ছিল আমাকে টেনে ওই জাহান নামের অতল তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন আমার রবের যদি না হতো আমি তোর সঙ্গে আজকে ওখানে হাজির হয়ে যেতাম বদর যুদ্ধের পরে নবীল করিম সাল আলাই সালাম যখন আফরিদের বড় বড় কয়েকজন আবু জাহাল থেকে শুরু করে বড় কয়েকটা তারা নিহত হয়ে গেল আল্লাহ তালা মুসম্মাদেরকে বিজয় দান করলেন যুদ্ধ শেষ হয়ে গেল তাদের লাশ পড়ে যাচ্ছে তাদের লাশগুলোকে তিনি একটা দাফন করার জন্য একটা পরিত্যক্ত কুয়া ছিল ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দিলেন তারপরে তিনি তাদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া আবা জাহাল হিসাম রাবিয়া সাইবা আবিনা এগুলো পাওয়া শুরু হয়েছে তো পাচ্ছ এগুলো ঠিকঠাক হাক্কা আমার রব আমাকে যেটা ওয়াদা করেছেন আমি সেটা কিছু পেয়ে যাচ্ছি অর্থাৎ আল্লাহ তালা ওয়াদা করেছিলেন করবেন আল্লাহ আমাকে দিয়েছেন এখন তোমাদেরকে আল্লাহ পরাজিত করে এখন কি শাস্তি দিচ্ছেন পাচ্ছ তোমরা তাদের এই শাস্তি কি হবে না এখনো শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে কবর থেকে তু হল কাজেফু আপনি ওই লোকদেরকে এখন দেখে দেখে বলছেন ওরা তখন লাশ হয়ে গেছে ওদের মাটি ওদেরকে খাওয়া শুরু করে দিচ্ছে গলে যাবে পচে যাবে এদের তো আর সাথে নাই ওরা কি শুনতে পায় আপনার কথা এদেরকে বলে কোন লাভ হবে কসম তোমরা যা শুনো তারা তোমাদের চেয়ে আরো বেশি শুনে তাদেরকে আল্লাহ শোনাচ্ছেন আমার কথাগুলো কিন্তু তাদেরকে আল্লাহ তালা উত্তর দেওয়ার জবাব দেওয়ার ক্ষমতা দিচ্ছেন না তারা শুনতে পাচ্ছে ঠিক আল্লাহ ওই জালিমদের প্রতি লায়ান যারা আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দিত আল্লাহর দিন তাদের কাছে অসম্ভব অসহনীয় ছিল দিনের কাজ হোক করতে দেয়নি দিনের মাদ্রাসা বন্ধ করো মসজিদে তালা লাগাও মসজিদে কে আসে তাদের লিস্ট করো তাদেরকে ধরে নিয়ে যাও তাদেরকে গুম করোসির কাজ হোক এটা যেন না হয় কাজকে বন্ধ করে দিত এদের প্রতি আল্লাহ আলাদা বাবু না হাজ আর তারা কি করতো মানুষকে দিনের পর থেকে সরিয়ে নিত এবং দিনের সোজা রাস্তাটা রাখতো না দিনকে একদম উঠিয়ে দিবে তা না দিনকে বাঁকা বুকা করে কিছু বলা যায় কিনা তাদের মন মতো হয় এইরকম দিনের কোন কথা বললে ওই পর্যন্ত অ্যালাউ করবে কিন্তু তাদের স্বার্থে আঘাত লাগে এত রাইট সোজা হক দিনের কথা বলতে গেলে এটাকে বরজাস্ত তারা করবে না তারা আখেরাত অবিশ্বাস করে এই সমস্ত জালিম লোকগুলো আখেরাত মনে হয় বিশ্বাস করলে মানুষ এত জুলুম করতে পারে কিন্তু যদি বলেন তুমি কি অবিশ্বাস করো বলে হ্যাঁ বিশ্বাস করি কারণ এই যদি বলে আমি বিশ্বাস করি না তাহলে তো মুসলিম থাকবে না তাকে কি বলা হবে মোরতাত বলা হবে এই বলে হ্যাঁ আমরা সবই বিশ্বাস করি কিন্তু আসলে বিশ্বাস নাই বিশ্বাস থাকলে এরকম করে এখন এই দুই গ্রুপের যে হলো বা ইনাহুমা হেজাব এই দুই গ্রুপের মধ্যে কি আশা ব্যবস্থা আছে হেজাব বিশাল ব্যবধান আছে ব্যারিয়ার আছে কখন তারা চাইলে জান্নাতে যেতে পারবে না একটি অ্যাক্সেস তাদের নেয় এই দুই গ্রুপের কথা শেষ হয়ে গেল বাকি রম্বর গ্রুপ তারা আর জায়গাটার মধ্যে কিছু মানুষ আছে ওখানে তারা একে অপরকে বা সবাইকে তারা চেনে প্রত্যেকের লক্ষণ দেখেই তারা চিনতে পায় তারা চিনবে কারা জান্না জাহান্নানি এবং তাদের মধ্যে তাদের নিজের পরিচয় সম্পর্কেও তারা জানবে কিন্তু এখন তারা আরাফের এই জায়গায় আছে। এই আরাফ শব্দটি নিয়ে এই সুরার নাম হয়েছে সুরাল সেখানে তারা অপেক্ষায় থাকবে তারা আরাফে আছে এখনো জান্নাতে যায়নি আর যাহান নামে নিক্ষিপ্ত হয়নি মাঝখানে লটকে আছে জান্লা দিল উপরের দিকে বলে সালামুল আলাইকুম সালাম দিচ্ছে ভাই আপনাকে তো চিনি আপনি অমুক না তার ছেলে আছে কিংবা তার মেয়ে আছে বাবা আছে কিন্তু সে এখানে আটকে আছে। অথবা তার পরিচিত কেউ দেখা যাচ্ছে সালামুল আলাইকুম হ্যাঁ মিয়া তোমাউন ওখানে এখনো জান্নাতে যেতে পারিনি কিন্তু মনে খুব আশা কখন যে আল্লাহ দিবেন ওখানে যাওয়ার তো দুইটা জাম্নাত এবং জাহান্নামের মধ্যে ব্যবধান সৃষ্টি করে সেরাত ব্রিজের শেষ হয়ে আসছে আর জান্নাতের ওয়াল এদিকে নিয়েছে জাহান্নাম আর এখানে সেরাত শেষ হয়েছে এইরকম একটা উঁচু জায়গায় ওয়ালের উপরে তাদেরকে আল্লাহ তারা থাকার ব্যবস্থা করেছেন যেখান থেকে জান্নাত দেখা যায় জাহান নামে কিছু দেখা যায় তারা দিকে দেখে এত সালাম দেয় তাদেরকে আর এত আশা কি পাওয়া যায় সেখানে কিছু পাওয়া যাবে কিনা আবার ওদিখানে যাওয়া যাবে কিনা কোন দিন আল্লাহ হুকুম করবেন আবার জাহার নামের দিকে যখন তাকায় তখন তাদের কলজেটা শুকিয়ে যায় ইয়া আল্লাহ কি উপায় হবে যদি ওখানে পড়ে যেতে হয় এই অবস্থায় তাদের সময় কাটে তারা জান্নাতে যায়নি কিন্তু তারা মাউন তাদের আশা আছে আশা হলো কেমনি এক নম্বর মাঝখানে লোটকে আসে কেন অনেক হাদিস এসেছে যে তাদের নেক আমল আর গুনার আমল সমান সমান হয়ে গেছে যদি কোন কোনো হাদিস এসেছে একটি নেকেও বেশি থাকতো তাহলে জাননাতে ফয়সালা হয়ে যেত তাহলে একটি নেকেও বিরাট ডিফারেন্স করবে one penny can make a difference If you shop at the Sainsbury's dam is 1 pound So if you fold in theibles, iрут in the school where he has $0.99 So trying penny On that one penny in nah. penny is one dollar for India is 1 dollar Does first had a question so the Son of another So the Brahma system should keep it Then one penny makes a difference tane? যদি আমরা এক পেনি এখানে কোনো গুরুত্ব দিই না কিন্তু এরকমই একটি নেকির কারণে আটকে যাবে আর আপনার মধ্যে বসে থাকবে তাহলে আজকে এই ছোট আমল গুরুত্ব দেই না এই নামাজার পরে একটু তাসভি সময় না ও বাইরে গিয়ে গল্প করি টেলিফোন করতে করতে কি ঠকা ঠকছি বলেন আর করতে করতে যারা রেগুলার করছে কি পরিমাণ লাভবান হয়ে গেল বলেন আফস্ত সৃষ্টি হয় না আমাদের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা তো দান একটি নেকির সুযোগ হলেও জন আমরা না ছাড়ি তো তারা আশা করছে এখন আশা কেমনি করল আশা করার ব্যাপারে তারা যেটা আছে তাদের যখন পোলসেরাতে উঠেছিলেন তখন কাফের দের নূর ছিল অন্ধকার রাস্তায় তারা টপ টপ করে কোথায় নামে পড়ে গিয়েছে মৌমেনদেরকে নূর দিয়েছেন মোনাফেকদেরকে নূর দিয়েছেন আমরা শুনেছিলাম তাছুক্ষণ পরে মোনাফেকদের নূর কি হয়ে গেল গেল তাদের পরিণতি কি হয়ে গেল জাহান্ন হয়ে গেল আর নূর থেকে গেল পরিষেবা পার হতে হতে হতে যারা পাশ করার পাশ করে জান্নাতে ঢুকে গেল এই বেচারা শেষ মাথায় এসে থেকে গেছে এদের জন্য আর যেতে পারছে না শেষ মাথায় এসে ওখানে আটক হয়ে আছে। এখানে আল্লাহ তালা বেশ কিছুদিন রাখবেন তো ওরা ওদের নূরটা তখন আসে নিবে যায়নি তো এই জন্য তাদের আশা আছে যে মোনাফিক হয়নি অন্তত আমলের শটের যে কারণে যেতে পারে নূর যখন আসে হয়তোবা আল্লাহ তালা সদহে একদিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন এর ইন্তজারে তারা আছে কিন্তু এই ইন্তজার করা অবস্থা জান্নাতের দিকে তাকায় আশার সৃষ্টি হয় আবার যখন জাহান্নামের দিকে তাকায় তখন কি অবস্থা হয় ওয়াঈদা সরে হুম তিল যখন তাদের দৃষ্টিটা চোখগুলো যখন জাহান্নামীদের অবস্থার দিকে যায় হয়তো জাহান্নামী কিভাবে জোর জলসে চিৎকার করছে আত্মনাদ করছে দেখতে পাচ্ছে অথবা দলে দলে টপ টপ করে পড়ছে তাদেরকে হাঁকিয়ে জাহান নামে নেওয়া হচ্ছে এসব সিন দেখে তখন তারা চিন্তায় পড়ে যায় এখনো তো জানলাতের টেরিটোরিতে ঢুকতে পারিনি এখনো সেরাতের মধ্যে লোটকে আছি এখনো আমাদের নিস্তার হয়নি এখনো ওইদিকে যদি পড়ে যাওয়ার ফয়সলা হয়ে যায় তাহলে কি উপায় হবে এটা দেখে তারা চিৎকার করে রবানা হে আল্লাহ হে প্রভু লেতা আল্লাহ জালিমদের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে না তাদের সঙ্গে ফেলে দিয়ে না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 লন ই ওয়ান ই আরাফের লোকগুলো আবার জাহার্নামের দিকে যখন তাকায় সেখানে দেখে যে বড় বড় দুষ্টগুলি মিনাল বড় জালিমগুলো সেখানে অবস্থান নিচ্ছে আর আজনাদ করছে তো তারা তাদেরকে আবার বলে এই জালিমগুলো তোমাদের যে এত দল বল এত এত ক্ষমতা টাকা পয়সা, শক্তি কিছু দুনিয়া তোমাদের হাতের কবজায় এসে গেছিল এগুলো তো তোমাদের কোনো কাজে লাগলো না আর গর্ব অহংকার তাকব্য দেখিয়েছ বড় বড়ত্ব দেখিয়েছ তুমি কি হয়ে গিয়েছিলে সেগুলো তো কোনো কাজে আসলো না এখন তোমাদের দুনিয়া সব শেষ হয়ে গেল তারা বলে তোমাদেরকে জান্নাতবার দেখবা ভালো হলো তোমার কদুর ভালো হয়েছ তখন ফেরোস তারা বলে যে এরা এদের ব্যাপারে তোমরা এগুলো বলো কসম করে বলো যে আল্লাহ তাদেরকে রহমত উদ্ধার করবেন না বলছ ফেরেস তারা তাদের কথার প্রতিবাদ করছে জাহান্ন ফেরেস তারা আশা করছেন যে আল্লাহ তালা পার করে দেবেন তাদের আশা আছে তখনই আল্লাহন খাও ফোনাল জানুন আল্লাহ বলবেন জন্না তু ঢুক তোমাদের আর কোনো ভয় নাই আল্লা তালাখলেন যে তাদের কেন তারা আরেকটু আমল বাড়ি যে কারণে আটকে গেল এখন আমাদের আমল কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে আমরা আটকে যাব না আল্লাহমাদ ইন্টারন্যাশনালে দাওয়া করে যান না ওনা শাখাতে করেন তিন গ্রুপের কথা হচ্ছে আল্লাহ দিয়েছেন তারা আর আরাফ নেই ফাইনাল ঠিকানা তো দুটো একটা জান্নাত জাহান্না আরফ টেম্পোর ফর দা টাইম বিখা হয়েছে এখন জান্নাত জাহান্নাবিদের আরেকটু কথা বাকি রয়ে গেছে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আল্লাহ তালা কাছে এই টেকনোলজির অভাব আছে নাকি দুনিয়াতে মানুষ যদি এই টেকনোলজির ব্যবহার করে আমেরিকা কথা বলতে পারে তো জান্নাতের জাহান কথা বলার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারবেন না আরো আর আরো ন্যাচারাল ওয়েতে হবে তারা দেখে কি বলবে দাও না রাজা কাকুমুল্ল অথবা কত নিয়ামতের অফুরন্ত আল্লাহ তারা তোমাদেরকে দিয়েছেন কত রকমের ফল ফলা দি কত রকমের পাখির বস্ত কত রকমের মানে খাবারের সমাহার একটুখানি দাও না ওখান থেকে থ্রো করে দাও একটু তোমাদের তো কমবে না ভাই এত আছে তোমাদের খাওয়া পরে আবার পূর্ণ হয়ে যায় তো দিয়ে দাও আমাদেরকে আমরা তো আজ কতদিন একটু পানি খাইনি আহারে ঠান্ডা পানি কোল্ডা ফেটে যাচ্ছে আহারে খাবার শত শত হাজার হাজার বৎসর কিছু খেতে পাইনি খেতে বলে আগুন ঢুকেই দেওয়া হয় জাকুম ঢুকেই দেওয়া একটু খাবার দাও আমাদেরকে তখন তারা জবাব দিবেন কি যে আল্লাহ তালা তোমরা জানো না এই পানিও এবং খাবার আল্লাহ তালা জাহান নামী দিদিন হারাম করে দিয়েছেন জাহান নামী হারাম করে দিয়েছেন আল্লাহন তহাদুদ্দী আলাইবা যারা তাদের এই দিনকে খেলা ধুলা জিনিস বানিয়েছিল তারা দিনকে সিরিয়াসলি নেয়নি ধোকায় ফেলে দিল এই ধোকায় পরে তারা জুলুম করছে ধোকায় পরে তারা মানুষকে হত্যা করছে ধোকায় পরে তারা নির্যাতন করছে ধোকায় পরে মানুষের সম্পত্তি তারা পকেটে প্যাটের ভিতরে ঢুকাচ্ছে দুনিয়ার ধোকা আর হার্ট অ্যাটাক হতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগে আহ তাদের চোখের সামনে কত মানুষকে তারা দাফন করছে কিন্তু আমাকে যেতে হবে দিনকে তারা লাহওয়ার এবং লাহ মানে আর লাভ মানে খেলাধুলা দিনকে তারা খেলাধুলা মনে করেছে খেলাধুলা মনে করছে দুটো অর্থ একটা হলো ইসলাম ছাড়া যে অন্য দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে দেখেন না দিনের তাদের করে ঢোল কেমন বাজান বাজায়। বাজায় কি এটা নাম হলো এবাদত কত বাজনা বাজায় এগুলো হলো এবাদত গান গায় কোরাস গায় হ্যাঁ করে করে এটা নাম এবাদত তো অন্য দিনগুলো যে যে ধর্মগুলো আছে তাদের এবার তাদের তরিকা তরিকাটাই কিরকম এই রং তামাশা খেলাধুলা গান বাদ্য হাবি জাবি তাহলে এইটা কি দিন দিন কত সিরিয়াস জিনিস না একটা আর দুই নম্বর মুসলমানও আছে সেই দিনের এত সুন্দর এত সিরিয়াস বক্তব্যকে সেও তার এক ধরনের ঢঙ্গের দিন বানিয়েছে ঢং এর দিন দিনের নামে উল্টাপাল্টা কি যে বাজায় বিভিন্ন মাজার কেন্দ্রিক দিন আছে এই রং তামাশা ভং মার্কা দিন কি সেখানে অভাব আছে তাই মাইজান্ডারি বাবা কয় বইডার জিকির ভালো নয় লাভ দি ফালদি কর জিকির তাইনি খোদা রাজি হয় এইটার নাম রকমের দিন এই তামসার দিন লাল সালু লম্বা লম্বা চুল গাজা খাল। আর এগুলা নিয়ে মাজারকে সাজাও সাজা। এই একরকমের দিন এরকম মুসলমানদের ভিতরে ইসলাম কিনে বহু রকমের দিনের খেলা তামসা আছে দিনের নামে আবার রং তামাশা অনেকে ইসলামিক কনফারেন্স করে সেমিনার করে দাওয়াতি প্রোগ্রাম করে ওখানে রং তামাশা ঢোল তপকা ভালো চলে দেখা যায় ইসলামিক গানের মধ্যে ঢুকিয়ে দিছে আরেক জিনিস তো ইসলামিক গান তো এটা একটা ইবাদতের সঙ্গে সম্পর্কিত তার মধ্যে ঢুকে দিছে এই ঢোলতাপ তপি যা আছে এগুলো দেখা যায় তাই না দেখা যায় না কোনো কোনো টেলিভিশনে ডা চালাচ্ছে আরে বাবা ঢোল বাদাবো অন্য তোমরা রং তামাশা কর দিন এমন এক জিনিস তাকে দিনের আদলে রাখতে হবে কথা শুনে সাহাবাহিক আমার মধ্যে যে পরিবর্তন এসেছে আমরা একটা মানে খেলার পত্র বানিয়ে নিতে চাই মাঝে মধ্যে আমাদের হয়েছে। হাইয়া তো দুনিয়া ওলাহ অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন খেলাধুলা বললে দুনিয়া বললে আল্লাহ তালা অন্য কিছু বুঝায় কাজে দিনের সঙ্গে এই সম্পর্ক খুবই দূরত্ব রয়েছে আমরা যারা বিভিন্ন রকমের আধুনিক হচ্ছে সত্যি যে দিনের কথায় আমার চোখে পানি আসবে আমার অন্তরটা নরম হয়ে যাবে ইদিয়া তুলিয়াত আল ইম আয়াতুম ইমান দিনের কথা আমার ইমান বৃদ্ধি হবে আমার ভিতরে অন্তরটা কেটে উঠবে যার নামের ভয়ে আমি অস্থির হয়ে যাবো নবী করিম কান্নার রোল পড়ে গিয়েছে এটা দরকার নাই ন্যাচারালি চলে আসছে যে জিনিসটি তাহলে উভয় রকমের দিনকে নিয়ে দিনের ইসলাম বিরুদ্ধে দিনগুলো হচ্ছে রং তামাশার দিন আর ইসলামের দিন কেউ রং তামাশা বানানো যাবে না এটাকে যেভাবে আল্লাহ তালা এবং তার রাসুল যে দিনের যে তরিকায় দিনের দাওয়াতি কাজ করেছেন সেই তরিকার মধ্যেই রাখতে হবে আজকে আমি তাদেরকে ভুলে যাবো আল্লাহ বলছেন কাদের ভুলে যাবেন জাহান্নদেরকে ভুলে যাবেন যেভাবে এই দিনকে তারা ভুলে গিয়েছিল মনে করেছে সেই কারণে আজকে আমি তাদেরকে ভুলে যাব আল্লাহ তালা ভুলে যান মানে কি আল্লাহর মনে নাই এই কথা নাকি না এই আল্লাহ তো ভুলে যাওয়ার ঊর্ধ্বে মানুষ ভুলে যায় এইরকম ভুলে যাওয়ার কাণ্ড আল্লাহ তালার সঙ্গে ঘটে না কিন্তু ভুলে যাওয়ার অর্থ কি যে তারা আমার দিনকে গ্রহণ যে করে নাই এই কারণে দিনের আমল করে নাই দিনকে তারা ত্যাগ করেছে আমি তাদেরকে খেয়াল করে দয়া করা কে ত্যাগ করে ফেললাম তাদের প্রতি আমার দয়া দেখানো কে আমি ত্যাগ করে দিয়েছি যেমন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন তারা আল্লাহকে ভুলে গিয়েছেন ভুলে গিয়েছে আল্লাহ তালা তাদেরকে ভুলে গিয়েছেন আমরা মাঝে মধ্যে একটু গাফলাত আল্লাহ আমাদেরকে অনুশোচনা দান করে গুনাটা করে ফেললাম গাফলতি করে ফেললাম আল্লাহ তালা আমাদেরকে মনে করিয়ে দেন তাদেরকে মনে করিয়ে দেবেন না যারা এরকম কাঠের হয়ে গেছে যারা একটু দিনের দুশ্মনি করেছে তাদেরকে আল্লাহ তালা এই অনুশোচনার কিস্মাগ্যে জুটবে না আমি তাদেরকে ভুলে যাব মনে করাই দেব না তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন বলছেন না অন্ধ করে আমি এদেরকে কে আমাদের অন্ধ করে উঠাবে চোখে দেখবে না তখন সে বলবে রবী লেমা হাসার তানি আনা দেখুন তো আল্লাহ আমাকে অন্ধ করে আপনি হাসরের দিনে উঠালেন কেন আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে চোখ দিয়েছিলেন আমি তো দেখতাম আমি তো অন্ধ ছিলাম না আল্লাহ বলবেন কেদালি ক্যাল তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল তুমি সেগুলাকে মনে মনে চোখেই দেখো নি অন্ধের মতো ওগুলোকে ফেলে দিয়েছ ছুঁড়ে মেরেছ ত্যাগ করেছ বর্জন করেছ আজকে তোমাকে ভুলে যাওয়া হবে তোমাকে মনে করা হবে না তোমার প্রতি দয়া দেখানো হবে না তোমাকে ত্যাগ করা হলো হাতিস এসেছে আল্লাহ কেয়ামতের দিন বলবেন অনেক বান্দাকে যারা জাহান্ন এভাবে চলে গিয়েছে তাকে দিকে বলবেন আল্লাহ মুজা উচকা আমি তোমাকে তো কত নিয়ামত দিন তোমাকে বিয়ের শি করার এ বিয়ের সাথে নিয়ামত দেইনি। আলাম উক্রেমকা তোমাকে অনেক সম্মানের পজিশন অর্জন করার বর্তমান ঘাউট গাড়ি বাড়ি কত কিছু তোমাকে দিয়েছি না আদারুক তারবা তোমাকে সুযোগ দিয়েছি না তুমি লিডার হয়েছ তুমি প্রেসিডেন্ট হয়েছ তুমি প্রধানমন্ত্রী হয়েছ তুমি মন্ত্রী মিনিস্টার হয়েছ তুমি চেয়ারম্যান হয়েছ তুমি অনেক কিছু লিডারশিপ পেয়েছ ফয়াকুল বালা আল্লাহ সবগুলো পেয়েছিলাম শব্দ দিয়েছিলেন কোনটা অস্বীকার করবো কখনো ঘূর্ণাক্ষর মনে পড়েছে একদিন আমার সঙ্গে হাস ময়দানে দেখা হবে আখেরাতে তোমার সঙ্গে আমার হিসাব নেওয়া হবে এই কথা কি মনে পড়েছিল কোনো দিন আদৌ মনে করেছ ফয়াকুল উল্লাহ আল্লাহ তালা বল যে তখন সে বলবে যে না আল্লাহ এই জিনিসটাই তো আমি খেয়াল করিনি মনে করিনি একটু যেভাবে তুমি এই আখেরাতকে একটুও মনে করি আফসুস করি তাও বা করি ক্ষান্ত হোনি আমি তাদেরকে জন্য ওই কৌমদের জন্য দিয়েছি যারা ইমান এনেছে আল্লাহ আমাদেরকে সে কৌমের অন্তর্ভুক্ত করুন ইনশাল এই থেকে আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল